ঠাকুরে বেরোচ্ছে অনেকবার আমরা এই কি খেয়েছেন আছে তার উপরে আমরা ঠিক মতো বিচার করে না তো আমরা সকলে মরণের দিকে মরণের পথে আমরা সকালে সকলে এবং যাতে আমাদের বিলাপ হবে না সেই জন্য এই রাকুরে এই গানের মধ্যে এর বাণী সেটা আমাদের মরণের আগে বিছা করা উচিত যে আমরা কত জন্মে পরে এই মানব শরীর ধারণ করে অনেক অনেক ছাশি লাখ জীবজাতি আছে মানুষের জন্ম খুব দুর্লভ জন্ম এবং শুধুমাত্র এই মানব জন্মায় আমাদের সুযোগ থাক। রাধা কৃষ্ণের ভজন করে আমরা যদি না করি তাহলে আবার আমাদের দেহ ধারণ করতে হবে আমরা যদি করি তাহলে আমরা রাধা কৃষ্ণের কাছে যাই যদি এই জীবনে রাধা কৃষ্ণ সেবা করি তাহলে আমরা সুযোগ গোলক ধামে রাধা কৃষ্ণের সেবা করত আমরা যদি রাধা কৃষ্ণের সেবা না করি তাহলে আমরা সুযোগ পাব । নিজে ইন্দ্রিয় সুখ অন্বেষণ করা কখনো কখনো আমরা মানুষের জন্মা পাই কখনো কখনো আমরা ফসুর এবং কুকুর বিড়াইল সেই রকম শরীরের আমরা পাই কখনো কখনো আমরা গাছে শরীর পাই ফা পশু ফি কীট শুধুমাত্র এই মানব জীবন লাভ করে আমাদের সুযোগ হয় রাধা কৃষ্ণ সেবা কর সময়ে আমাদের শোক হবে না যে আমি সুযোগ পেয়েছি কিন্তু ঠিক মতো ব্যবহার করেনি জানিয়া শুনিয়া বিষ এখাই না সেই বিষ কিরকম বিষ রাধা কৃষ্ণ সেবা না কর এই মানব জীবন অপব্যবহার কর সে সেটা বিষ এবং সংসার বিষ আ দিবা আ যায় আমরা যদি খ্রিস্ট শৈবা না করে তাহলে আমাদের অবস্থা কি আমরা এই সংসার বিষ আন সংসার আমরা ভালো লাগি সব কিছু ভালো আছে আমার সব কিছু কষ্ট হয় কিন্তু জীবন মোটামুটি ভালো এইভাবেই আমরা মনে করে কিন্তু আমরা যদি একটু মাত্র বুঝতে পারি যে আমাদের জীবন হচ্ছে শ্রীকৃষ্ণের সেই ভাই সেটা আশোক জীবন এবং কৃষ্ণের সেই ছাড়া আর সবকিছু ছা সবকিছু আমি ভালো আছি আমাদের ভালো আর যা আমরা ভালো মনে করে সেই হচ্ছে বিশ যাতে আমাদের মৃত্যু হয় এবং শুধুমাত্র একবার না বার মৃত্যু হয় আমার সবকিছু ভালো আছে আমার কোন সমস্যা নাই এই রকম মানে করা আমাদের ভাববন্ধন কারণ হয় আমাদের ভাবাবন্দন হয়। তো মৃত্যু সময়ে আমাদের উপলব্ধি হয় কিন্তু তার আগে আমরা যদি রথম ঠাকুর এবং সমস্ত বৈষ্ণব আদি শিক্ষা পাই আমরা যদি তাদের কথা শুনি এবং মনে করে তাহলে আমরা যা করব যা তারা আমাদের পুনর জন্ম হবে না তো উপায় কি আছে এই সংসার বিষ আয় আনন্দ মানে অগুণ এর থেকে আমাদের উদ্ধার কি আছে হরি নাম সংকীর্তন এই নাম সংকীর্তন যেটা কোন সাধারণ বাজ্যে গান নাই অনেক গান আছে না কত গান আছে আমার সোনার ভঙ্গ আমি তোমায় ভালোবাসি অনেক গান আছে কিন্তু এই হরি নাম হরি কে আছে ইনি হচ্ছেন কলকথী জগনাথ এই জগতে নাচ এবং গোলোকে নাচ এবং তার নাম গোলোক থেকে আসে আমাদের নিজে মনে কল্পনা থেকে আমরা অনেক গান রচনা করতে পারে কিন্তু হরিনাম হচ্ছে গোলোকের ফ্রি ধন কত ধন আছে কোথাও টাকা আছে আছে ধনী যাদের গোল ফ্রেম আছে তারা ধনী এবং খুব বড় ধনী হলেও খুব বড় ফাইসা হলেও যদি গোলকে ফ্রেম নাই সেই ব্যক্তি গরিব মৃত্যু সময় আমরা খালি হাত সকালেই করে আমার বড় বারে আছে অনেক পয়সা আছে এবং আরো অনেক আছে প্রকৃত প্রকাশ আমাদের কিচ্ছু নাই কিচ্ছুই না। আমরা খুব কষ্ট করে সারা জীবনে অনেক রকম জিনিস সংগ্রহ করে কিন্তু আমাদের সকলে এই ত্যাগ হতে হবে সময়ে মৃত্যুর সময় কিন্তু কি থাকবে আমাদের সকল ভজন যা আমরা করেছি সেটা আমাদের দেহ রক্ষার পরেও সেটা আমাদের ধন যা থাকবে তো গলোকে প্রেম ধন হরি নাম সংকীর্তন এই হরি নাম কল শাধারান গানে মতন bitte গলোকে জেনে কিনচন রাউতাম ঠাকুর বলছেন ফকেত বলছেন যে এই রে আমার র হচ্ছে না রুচি নাই হারি নামে এজন্য তো আমাদের রতি নাই মানে পূর্ণ রথী আছে কিন্তু কেন কেন কি কারণ আছে আমাদের যদি যদি হরিনামের জন্য রতি না থাকে তাহলে বুঝতে হবে যে কারণ আছে আমাদের দুর্ভাগ্য ব্রহ্মণ্ড ভ্রমেছে যদি থাকে তাহলে হরিণাম কৃষ্ণ শৈব গুরু শৈব এই সকলের জন্য রুচি থাকে না থাকলে তো আমাদের দুর্ভাগ্য তো কি উপায় আছে এই সংসার বিষান থেকে মুক্ত হওয়া কি উপর মহাপ্রভু আমাদের দিয়েছেন হরিনাম হচ্ছে এই গোলৌকের জিনিস এবং আমরা এই জড় জগতে আছে তো গোলৌকের জেনিস আমরা কিভাবে লাভ করতে পারে চৈতন্য প্রথমে ভগবান কৃষ্ণ এই জয় জগতে এই ভারত ভূমিতে এবং তারপরে কৃষ্ণ প্রচেন্দ্র নন্দন প্রচন্দ্রনন্দন যে বৃন্দাবনে উপস্থিত হইলেন তিনি আবা নদীয়ায় পৌরঙ্গ মহাপ্রভুর রূপে এসেছিলেন এবং তিনি আমাদের যে খুব দুরলভ এবং অতি মূল্যবান হরিনাম নাম গলোকের ধন সেই ধন আমাদের দেওয়ার জন্য ঔরঙ্গ মহাপ্রভু এসেছিলেন আমরা অনাধিকারী হলেও সেই চৈতন্য মহাপ্রভু মহাব্য অবথা সবচেয়ে উদার অবস্থা আমাদের দিয়ে দিয়েছে এখন সুযোগ আছে এই খনি যুগে সেই কৃষ্ণ প্রেম যা খুবই দুর্লভ আছে আমাদের সুযোগ আছে চৈতন্য মহাপ্রভুর কৃপায় সুলভে আমরা লাভ করতে পারি আমাদের কি করতে হবে গোল প্রেম ধন প্রাপ্ত করার জন্য আমাদের কি করতে হবে তো হরিনাম করতে হবে কে নাম করবে যাদের শ্রদ্ধা আছে তো যদি কিছুই শ্রদ্ধা থাকে তাহলে আমরা হরিনাম করবো শ্রদ্ধা না থাকলে আমাদের নামে তাহলে আমাদের শ্রদ্ধা হবে ইন্দ্রিয় সুখে আমার এই কাজ আছে ওই কাজ আছে অনেক কিছু করতে হবে সময় নাই হরিনামের জন্য ফলে আমি করবো ফলে আমি ভজন করব। আমার সারা জীবনে পরে পরে পরে পরে পরে বলি এবং শেষ মুহূর্তে পরে পরে তো আর সময় নাই তো উচিত রাম হইলৌ নিতাই ব্রজেন্দ্র নন্দন যে সচি সুতা হইল সে বলরাম হইলৌ নিতাই দীনহীন যত ছিল হরিনামে উদ্ধার এলো তার সবাই সকলে উদ্ধার খর জন্মে শ্রীকৃষ্ণ সেইছেন মহাপ্রভু এবং নিথায় আমাদের এই খুব সুন্দর হরিনাম সাধন উপায় আমাদের দিয়েছেন আপনারা সকলে জানেন যা আমি বলছি তা আমাদের কোনো নতুন কথা নাই আপনারা শুনেছেন আগে না এইসব কথা নতুন বিষয় বলছে না সবাই এইসব জানেন জানেন কি জানেন আর কি তবু আমাদের বাবা বলা উচিত আমরা যদি বাবা না বলি তাহলে আমরা ভুল করে ঠিক আছে হারি না ঠিক আছে করে ব্যস্ত আছি অন কাজ আছে কৃষ্ণ সেই বা ছাড়া অন কাজ আছে আমি এই কম যুবক তো পরে করবো আর একটু বয়স্ক হলে আমি করব বৃদ্ধ হলে আমি করব। কিন্তু বৃদ্ধকালে আমরা করি না আমাদের অনেক কর্তব্য থাকে এই করতে হবে এবং একদিন যমরাজ দ্বিতীয়রা আসবে তো এই কারণে আসবে না আমি ব্যস্ত আছি না না না আমরা আসছি ও ওই আমাকে হারিনাম এখন সময় নাই চলো আমাদের কাছে আমাদের বাড়িতে যাবে জমা বাড়ি আমাদের গেস্ট হবে অনেকটা সেখানে থাকতে হবে তো দিন ছিল হরিনামে উদ্ধারিল তার সাকি জ আমাদের আশা আছে যে আমরা যতই দিন হীন ফথিত পাম পাপি হোক না কেন তবু মহাপ্রভু এবং আমরা যদি শ্রদ্ধায় হরিনাম করে তাহলে তারা আমাদের উদ্ধার করবে কিন্তু আমাদের নাম করতে হবে আমরা যদি দিনহীন পথিত পাপি আমরা মহাপ্রভুর কৃপার জন্য যোগ্য পাত্র কিন্তু সেই কৃপা আমরা কিভাবে পাই আমাদের কৃষ্ণ সেই করতে হবে নাম করতে হবে যোগ্য পাত্র আমরা আছি কিন্তু আমাদের যোগ্যতা আছে কিন্তু মহাপ্রভু যা আমাদের দেশে নিতে হবে আমরা সবাই রোগী ভব রোগী এবং মহাপ্রভু আমাদের ঔষধ দিয়েছে সে ঔষধ হচ্ছে এনেচে অসায়াসি বার লাগে হরিনাম মহামঞ্চ লাও তুমি তো অস হচ্ছে হরিনাম এবং ডক্টর হচ্ছেন মহাপ্রভু মহাপ্রভু বলছেন হরিনাম মহামঞ্চ লাও আমরা যদি না নি আমরা যদি ডক্টর গিয়ে ডক্টর আমাদের এবং বলছে এটা নাও উপকার হবে তো ঠিক আছে আমরা শুধু বচাও নি এবং গরেই ঘরে ফাঁসে আমরা রাখি খাই না তো কি উপকার হবে শুধু ডক্টর থেকে বচল নাওয়া এবং ঘরে রাখা থাকতে কিছু উপকার হবে হবে না তো আমরা এই সব কথা আমরা অনেকবার শুনেছি হারিনাম করতে হবে মহাপ্রভু সবচেয়ে তাই আবার তার আছেন আমাদের হারিনাম দিয়েছেন ঠিক আছে শুনেছি শুনেছি শুনেছি অনেকবার কিন্তু আমরা নিজেই হারিনাম করি না তাহলে কি লাভ হবে আমরা জানি সবকিছু জানি শুনেছি অনেকবার তাহলে জানি আর শুনি আর বিষা খাইনু সেটা আমাদের কষ্ট হবে আমরা জানলেও আমরা করি না তাহলে আমরা মৃত্যুর সময়ে আমরা বুঝতে পারবো জানি আর শুনি আর বিষ এ খায় না তো জান বুঝ করে জন্ম আমরা বিশকা খাই সেই বিষ হচ্ছে কি হারি নাম নাও সংসারের সুখে আসক্ত হওয়া তো যাতে আমাদের কল্যাণ হবে মহাপ্রভু এসেছে নরতম ঠাকুর ইনিও এসেছে এই সকল গোলকে দূত আসে আমাদের পরিচয়ন করার জন্য কিন্তু আমাদের তাদের উপায় নিতে হবে উপায় হচ্ছে হরিনাম কৃষ্ণ সেবা কৃষ্ণ কথা শুনে হাহা প্রভু নন্দ সুতা বৃষ ভানু সুতা করুণা কর হেবা হরিনাম কিভাবে নিত্য হবে তো এইভাবে খুব হৃদয় থেকে করুণার জন্য প্রার্থনা কর সাথে হে কৃষ্ণ এখানে কৃষ্ণ নন্দসূত নামে সম্বোধিত আছে নন্দসূত কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণের নাম আছে কৃষ্ণ কিন্তু আরো ঘনিষ্ঠ ভাবে আমরা যদি কৃষ্ণকে ডাকতে চাই এই রকম নামে নন্দসূত নন্দন যশোদানন্দ গোপীচন্দ বল কৃষ্ণ মানে ভগবান কৃষ্ণ এই নামের অর্থ হচ্ছে যিনি সবাইকে আকাশ হয়ে কৃষ্ণ ভগবান কিন্তু কৃষ্ণ যে ভগবান আছেন তার বিশেষ প্রিয় ভক্তরা আছেন ব্রজবাসীরা এবং সম্বন্ধে কৃষ্ণের বিশেষ সম্বন্ধ আছে কৃষ্ণ সকলের জন্য ভগবান সকলে কিন্তু তার বিশেষ সম্বন্ধ আছে রাজাবাসীদের সাথে রাজবাসীর মানে নন্দ মহারাজ যশোদা রানী রাধা রানী শ্রীদাম সুবাহ অর্জুন এইসব ব্রজবাসী দা সাথে কৃষ্ণের বিশেষ সম্বন্ধ আছে এবং রাধা হচ্ছেন বৃষভানু সুতা কৃষ্ণ সদাইবা রজভূমিতে রাধা সাথে থাকেন এবং সেই রাধা কৃষ্ণের রূপ পরম রূপ আছে রাধা কৃষ্ণ একসাথে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ তো সে রাধা কৃষ্ণ নন্দসূত এবং ঋষভানু সুতা উভয় জন্য ঠাকুর কৃপা প্রার্থনা করছেন এবং বল যে আপনাদের কৃপা ছাড়া আমার কোন উপায় নাই এইভাবে আমাদের প্রার্থনা করছে এইভাবে নাম করলে আমরা মহাপ্রভু এবং রাধা কৃষ্ণের পূর্ণা কৃপা পাই আমরা যদি মসিনের মতো হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ এইভাবে হরিনাম করি তার থেকেও আমাদের উপকার হয় কারণ তো হরিনাম আমরা যদি বিশেষ করে অপরাধ না করে আমরা যদি শ্রেষ্ঠ করি হরিনাম করে তাহলে মহাপ্রভু যিনি খুবই কৃপাময় আমাদের কল্যাণ দেন কিন্তু আমাদের ফুরো কল্যাণ যাতে হয় তো ফুরো হৃদয় থেকে আমাদের প্রার্থনা করতে হবে যে আমার এ ছাড়া কৃষ্ণ কৃপা ছাড়া মহাপ্রভুর কৃপা ছাড়া আমার আর কিছু নাই এইভাবে ভাবিত হয়ে আমরা যদি হরি নাম করি তাহলে আমরা মহাপ্রভুর পুরা কৃপা পাব তো এইভাবে রতন দাস আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের নাম করতে হবে এবং কিভাবেই করতে হবে তো পুরো হৃদয় আর্পণ করে রাধা কৃষ্ণ চরণে এইভাবে নাম করতে হবে তো নরোত্তম ঠাকুর যা আমাদের শিখে দিচ্ছেন এই কেতনে তো খুব সরল আছে কিন্তু এর অর্থ খুবই গভীর আছে শিলপ্রভাত বলেন যে এই বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব সাহিত্যের মধ্যে অনেক অনেক প্রায় অসংখ্য গান আছে এই হচ্ছে প্রভাদে সবচেয়ে প্রিয় কারণ এর মধ্যে সংক্ষেপে জীবনের কি উদ্দেশ্য আছে কি কিভ আছে এবং কিভাবে লাভ করে যায় সংক্ষেপে এবং সরল ভাবে সম্বন্ধ অবিদেয় এবং প্রয়োজন তথ্য স্পষ্ট হয় এই কথনে এবং পুরা ভাবের সাথে সেই জন্য হরি সাথে আমাদের বিশেষ করে নরোত ঠাকুর ভক্তিন এবং সমস্ত বৈষ্ণব আচার্যদের কীর্তন মাঝে মাঝে গাউর উচিত যাতে আমরা বুঝতে পারি হরিনামের অর্থ কি জন্য হরিনাম হারি না গাওয়া থেকে আমরা কি পাবো আমরা কি জন্য গাই টাইম পাস করে জন্য অনেক সময় আধুনিক জীবনে কারো কার সময় নাই কিন্তু সেই রকম হতো গ্রামে জীবনে মানে সন্ধ্য ফরে তো কারেন্ট ছিল টিভি ছিল তো লোকেরা কি করতো তো হারি নাম করতো কি জন্য সবাই হারি নাম ভুল করেছে কারণ টিভি টিভি দেখার শুরু হবে কিন্তু আগে কালে লোকেরা খুব নাম করে কিন্তু কি জন্য তো ঠিক মতো সেই জন্য এখান হারিনাম কম আছে আগে প্রায় সব গ্রামের ছিল এখানে ওয়ান সোপ বাংলাদেশ টিভিতে এখনও সবে অনেক রকম আছে এনটিভি টিভি সেটাও আছে বাংলাদেশ মনে এন মিউজিক টিভি আমেরিকা থেকে তো হরিনাম খরো ভালো কিন্তু কি জন্ম আমরা খরি সে বুঝতে হবে কি জন্ম কারণ আমি কৃষ্ণ দাস জীবের স্বরূপ হই কৃষ্ণের নিত্য দাস আমি কৃষ্ণ আমি শুধু আমি না আপনিও আমরা সকলে কৃষ্ণ দাস না বুঝলে আমরা দেশে দাস মা বাবার দাস কুকুরে দাস শ্রিয়া দাস পেতে দাস মহাপ্রভু সবাইকে বলেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নেত্র দাস বুঝতে হবে এর অনুসারে আমাদের জীবন গঠিত হবে এবং এইভাবে যদি সারা জীবনে হরি নাম করে হরি সেবা করে তাহলে আমাদের হবে না সরস্বরী ভাবে গোলক ধামে যাব। এবং আমরা যদি না করে তাহলে জীবনে অন্তিম সময়ে আমাদের এই রকম বলতে হবে মানুষের জনমা পাইয়া রাধা কৃষ্ণা শুনিয়া বিশাখা হরে কৃষ্ণ ভাগ্যবান আছেন আপনারা শিশিগর্ণে চাই এবং রাধা কৃষ্ণ জগন্নাথ সুভদ্রা বালাদেব মন্দিরে আছেন মন্দিরে আসুন হরি নাম করুন জীবন সফল করুন হরি নামে দাঁড়া হরি সেবা দাঁড়া এই আমার অনুরোধ হরে কৃষ্ণ কারো প্রশ্ন আছে মন্তব্য আছে কিছু বলা কারো হয়তো আপনারা সব সবকিছু বুঝেছেন কিছুই বুঝেন না আমি জানেন না? মহাপ্রভু বলে দৃষ্ণান একটা দাস মহাপ্রভু বলেছেন আমি ভারতীয় আমি গুজরাটি আমি বাংলাদেশি আমি আমেরিকান এরকম কেন হয় কেন হয় কারণ আমরা না যে আমি খ্রিস্টদাস আমি এবং সকলেই খ্রিস্টদাস কারণ আমরা শুধু মুখে বলে সবাই কৃষ্ণ দাস কিন্তু আমাদের ভেদ ভূতই আছে আমরা দেখি আমরা জীব দেখি না আমরা দেখি ও এই আমেরিকান এই বেঙ্গাল ওরা অবেঙ্গালি আমরা বেঙ্গালি এরা অবেঙ্গালি মেয়েরা ভারত মাহান বাংলাদেশ ছোট সেই জন্য এই সব লাভ করে দোকা আছে ভক্তিশ্রী রাম সাহায্য ঠাকুর বলেছেন যে এই সার জগতেই শুধু এক জিনিসের অভাব আছে কি অভাব আছে চাওলার অভাব আছে বাংলাদেশে অনেক অভাব আছে এখন তো আর্থিক অবস্থা আগে থেকে ভালো ভালো আছে সারের জগতে আছে আমেরিকায় মিলিয়নের সেও মনে কর আমার অভাব আছে শুধুমাত্র এক মিলিয়ন ডলার আছে আমার কাছে দুই মিলিয়ন নাই আমার এক মিলিয়ন ডলার অভাব আছে কিন্তু ভক্তিশাকরে বিচার আছে যে ঈশ্বর জগতে শুধুমাত্র হরি কথার হরি কথা শুনবে তো বুঝতে পারি যে আমার একমাত্র দরকার আছে হরি এবং হরি সেবা এবং এর অভাবের কারণে আমি গুজরাটি আমি আমেরিকান আমি গরিব আমি ধনী এই রকম ভেদাভেদ আমরা করব আমাদের দাবি মানতে হবে মানতে হবে অনেক আগে এইরকম হরতাল ছিল অনেক কলকাতায় বাবা আমার শুনেছি আমাদের দাবি মানতে হবে মানতে হবে কি দাবি আজকে কি দাবি আছে দাবি আছে। তারপর অনেক কিন্তু ভক্তদের দাবি আমাদের ভক্তদের নেই তো আমাদের শুধুমাত্র কৃপা প্রার্থনা থাকে আমাদের অধিকার নাই আমরা দাস এবং কৃষ্ণের যা আছে তাহলে আমেরিকান রাশিয়ান কিন্তু ভগৎগীতে থেকে আমরা বুঝতে পারি যে একজন এই জীবনে আমেরিকান আছে তো পরে জীবনে তো ভারতীয় হতে পারবে না লোক এরকে না স্বর্গে না অমানব জন্ম সেটা ও সম্ভব বৃক্ষ আছে কিছু আছে যে আলো তো অন্নকূট মহোৎসব অন্নকূট মহোৎসব উপলক্ষে আমি অনেক খাবো ভগবান কৃষ্ণ সবাইকে শিখে দিচ্ছেন যে এই মাত্র ভক্ত হচ্ছেন কৃষ্ণ এবং সবকিছু কৃষ্ণকে আপন করলে আমাদের হরম কল্যাণ সাধিত হয় নন্দমহারাজের ইচ্ছা ছিল ইন্দ্রজন যজ্ঞ গণন এবং রূপে কৃষ্ণ নন্দসূত নন্দ বাবাকে বলেছেন যে ইন্দ্রজন্য কিছুই করে না আমরা গোবর্ধান পূজা করব তো গোবর্ধন কৃষ্ণের অভিন্ন যে আমাদের সকল জেষ্ট কৃষ্ণকে অর্পণ করতে হয় এ দ্বারা এই গোবর্ধন দিলার দ্বারা কৃষ্ণ আমাদের শিক্ষা দিচ্ছে অনেকেই জিজ্ঞেস করে যে আমরা আগে অনেক দেব দেবীদের পুজো এই এইসব আমরা যদি ছেড়ে কি দেবে। দেয় সীত সম্ভবত যেমন ইন্দ্রদেব শ্রেষ্ঠ করেছেন দেয়। শাস্তি দিতে কিন্তু কৃষ্ণা রক্ষা করেছেন তো হয়তো আমরা যদি কৃষ্ণ সেবা করে অনবিচার অন দায়িত্ব ছেড়ে তো অনেকে শুধু দেব দেবীদের দেব দেবীরা না অনেকে নারাজ হবে মানে কি বলে বাংলায় কুপিত হবে সেটা আমাদের সহন করতে হবে আমাদের বিশ্বাস রাখতে হবে কৃষ্ণে যে এই আমাদের রক্ষা করবে অনেকে যদি অসন্তুষ্ট হয় যদি যদি যদি শব্দ প্রয়োগ করার দরকার নাই অনেকে অসন্তুষ্ট হবে আমরা যদি কৃষ্ণ সে বাই তাহলে এবং আমাদের বিশ্বাস রাখতে হবে যে এই সকল লোক যা তা সব থেকে কৃষ্ণ আমাদের লক্ষ্য করবে অনেকে এই চোখ Pura Krishna সেই করে না এই ভয়ে যে এই সমান না লোক তো আমাদের নিন্দা করবে না আমাদের অনেক বিঘ্ন দেবে অনেক সেই রকম হবেই অবশ্যই কিন্তু সেটা হচ্ছে কৃষ্ণের আমরা কি কৃষ্ণ দাস হতে চাই না সংসার সংসার লোক দেয় দাস আমাদের শৈব কি আছে না আমাদের সংকোচ আছে তো ব্রজবাসীর ইন্দ্র শৈব ছেড়ে গোবর্ধন পূজা করেছেন এবং ইন্দ্র এত রাগ করেছেন যে সম্বর্ধক সম্বর্ধক নামক মেঘ ব্রজবাসীদের আক্রমণ করার জন্য হঠাৎ দিচ্ছেন এবং খুব কষ্টে দিচ্ছেন ব্রজবাসী কিন্তু ব্রজবাসীর তো এই ক্ষণেও কৃষ্ণের সেই বা বিচলিত হলো হলো না তার পুরো শ্রদ্ধা রাখত কৃষ্ণকে যা হবে হোক কিন্তু আমাদের বিশ্বাস আছে কৃষ্ণ তো শুদ্ধ ভক্তি সেই রকমে আছে সাধারণ লোক আমাদের অসংখ্য কষ্টে দিলেও আমরা কৃষ্ণের সেই বাণে উম কি বলে বিচলিত হবে আমার বিশ্বাস কৃষ্ণকে কৃষ্ণসেবের থেকে আমরা এইক্ষণের জন্য সেটা ছুত হবেনা শব্দ গো পূজা করা হয় প্রচুর প্রসাদ বিতরণ সেদিনে অনেকে এই মন্দিরে অনেকে অনেকে আসবে কারণ এই গুজরাটে এই বৈষ্ণব সংস্কৃতি এখানেও আছে ওই বালভ সম্প্রদায় এইদিকে তা প্রভাব আছে এবং গুজরাটে এই অনুকূট মহোৎসব পালিত হয় বালভ বৈষ্ণব সম্প্রদায় দ্বারা তো অনেকে আসবে এই মন্দিরে প্রসাদের জন্য গোবর্ধান পূজার জন্য গুজরাটী লোক তো অনেকেই স্বভাবে বৈষ্ণব বেঙ্গালী ওড়িয়া অ্যাকচুয়ালি সারা ভারতে অনেক বৈষ্ণব আছে to প্রেম সংকীর এই দিকে দ্বার্কাধীশ রাঞ্চর রায় শ্রীনাথজি তাদের ঠাকুর এবং উত্তর ভারতে ওই হিন্দি বল নেয় বলে তো তাদের বিশেষ আছে রামচন্দ্র ভগবানের প্রতি বৃন্দাবনে লোকের খ্রিস্ট ভক্ত কিন্তু অধিকাংশ হিন্দি বলনে বলে তো রামচন্দ্র ভগবান তার স্নেহ আছে রামের প্রতি মানে ওইটা সব মিক্সড অনেকেই শিবকে বড় মানে বৈশা মধ্যে রাম ভক্ত তারপর আন্ধ্রপ্রদেশে অনেক নৃসিংহ ভক্ত আছে তিরুপতি বালাজি দক্ষিণ ভারতে লক্ষী নারায়ণ বিশেষ করে লক্ষ ভক্তি আছে তো এখানে গুজরাট এবং বাংলাদেশ কৃষ্ণ ভক্ত এবং এই দলব সম্প্রদায় এটা পুষ্টিমাল তার মধ্যে ভাব বেশি হয় যেমন মহাপ্রভুর সম্প্রদায় অনেকে এখানে গুজরাটে মহাপ্রভুর সংকীর্তন গ্রহন করতে পারে কিন্তু গুজরাতে অনেকেই নিরামিষ আসিও আছে ভক্ত আছে কিন্তু ভৌতিক ধন গম্ভীর ভাবে এই ভক্তি গ্রহণ করে না গ্রহণ করতে পারবে আমাদের aro প্রচার করতে হবে প্রচার করলেই to পরিস্থিতি ভালো হয়ে যায় প্রচার কম তো আপনি কারণ প্রচার দরকার আছে যোগ্যতা কার যোগ্যতা আমার কি যোগ্যতা আছে আমি ছেল এখনো আছে আমার যোগ্যতা আছে যে পারে আমাদের বলেছেন প্রচার কর আমরা জানি না কি করতে। কিন্তু আমরা চেষ্টা করতে পারেন গুজরাটি শিখুন বাংলা থেকে এত পৃথক নাই ও বেঙ্গলেরা বলে আছে এখানে ইচ্ছে এক ভক্ত আছে এখান থেকে ত্রিশ কিলোমিটার দূরে আমাদের একটু মন্দির আছে রাধাগিরিধারী মন্দির বলাভিন্দর সেখানে অনেক স্টুডেন্ট আছে সেই জন্য বিদ্যান আগে বলে তো এক মেস ছিল এবং গুজরাটি শিখেছে এবং গুজরাটে অনেক জায়গায় প্রচার করে অনেক ভক্তপণ আছে অগুজরা তবু খুব ভালো প্রচার করে আপনারাও করতে পারেন ছিল পুরো অশিক্ষিত ছিল কিন্তু প্রাণ আজ সেই যা সেই হেতু প্রচার বেশি কে থান খোলেও থাকে প্রভাব হবে বেশি কথা না বলেও যে আমরা যদি সুন্দর ভাবে এবং প্রচুর ভাবে অনেক জায়গায় হারি নাম কীর্তন করে তাকে লোকদের আকর্ষণ হবে যাতে তাদের আকর্ষণ হবে সেই জন্য হারি কথা বলার দরকার আছে কিন্তু যাতে লোকদের প্রাথমিক আকর্ষণ হবেই প্রচুর হারি কীর্তন করা দরকার আছে তো মহাপ্রভুর কৃপায় পারেন সুন্দরভাবে তো বেশি কীর্তন করো আসলে কীর্তন করলে সেটা এক রকম প্রচার আমার ইচ্ছা আছে কীর্তন করতে কিন্তু আসলে কীর্তন একাই একাই ভালো লাগে গাওয়া থাকতো ধরো লাগাই সাজ এই আছে ভক্তি প্রদীপ কে নাই জন্য আমরা এই কয়েকদিনে এসে বেশখানে অনুষ্ঠানে সবাইকে হবে নাম জপ করতে নাম জপা ঘন্টা ক্লাস দেন রামচন্দ্রবাবু ক্লাস দেন আর প্রচার আস্তে আস্তে প্রচার এবং সারা দেশে নিরামিষ আসি তো প্রায় নাই ছিল খুব কঠিন ছিল সব মানে আমাদের খুব ভালো স্বাগত দিয়েছে কিন্তু আমাদের সব নিয়ম পালন করার জন্য লোক তো তৈরি ছিল না এখন হ্যাঁ অনেক পরিবর্তন হয়ে গেছে অনেক পরিবর্তন অনেক পরিবর্তন হচ্ছে তো এখানে চা হচ্ছে কিন্তু এর আগে সিস্টেম্যাটিকলি হল না এখান তো কিছু হচ্ছে অনেকে ইসনের নাম জানেন গুজরাটে সারা ভারতে এবং কি হচ্ছে এতো চেষ্টা হচ্ছে না লোক দেব ভক্ত বন মানে আমরা বই বিতরণ করি সেটাও ভালো আমরা ডোনেশন কিন্তু যাতে লোকেরা লোকদের জীবনে পরিবর্তন হবে তাদের জন্য আমরা বেশি চেষ্টা করি আমরা চিন্তা করি না হাউস প্রোগ্রাম বা এরকম নামোগ্রামোগ্রাম নব কীর্তন প্রোগ্রাম আপনি করুন স্কোপ আছে কিন্তু ও এটা প্রথমবার এই প্রশ্ন আমি শুনেছি প্রথমবার না মারা যা গীতা কোটি অনেক হ্যাঁ ভক্তি খুব ভালো লাগে কেতন খুব ভালো লাগে কৃষ্ণ কথা খুব ভালো লাগে সব কিছু ভালো লাগে কিন্তু মা চুব ভালো লাগে জলে ফল আমরা তো কি করতে হবে তো প্রচার করতে হবে যেমন বাংলাদেশে আমরা আমি এই ত্রিশ বছর আগে সবার প্রথমে বাংলাদেশে আগে গেলাম তো এর আগে পশ্চিমবাংলায় কলকাতার সারা পশ্চিমবাংলায় ভ্রমণ করেছে এর আগে তারপরে সেই সময় খুব কম লোক গ্রহণ আর অনেক লোক তো খুব ভালো লাগে কিন্তু অত প্রস্তুত হচ্ছে না নিরামিষ বিশেষ করে এই বিষয়ে আমাদের খুব ভালো তো আমরা কি করতে পারি প্রচার করতে পারি এবং আস্তে আস্তে লোকেরা বুঝতে পারে বয়স্ক নিরামি না শরীরে ঠিক থাকবে কতদিন ঠিক থাকবে তো সকালে শরীরে পুরো পথন হবে না তো শরীরে ফথনের সাথে জীবে উদাহরণ হাউর শিশুরে যদি ভালো থাকে কিন্তু আমাদের আধ্যাত্মিক উন্নতি থাকে না তো লাভ হবে তো বয়স্ক লোকেরা তো আসে আসতে পারে কিন্তু সার জীবনে অভ্যাস যদি সেভাবে কঠিন হয় মন এবং রুচি করা অসম্ভব নাই কিন্তু সাধারণত বেশি ফল হয় মাছ তুই খেতেই শরীরের জন্য আর ভক্তি করে কিছু ফল হবে ফল হবে কিন্তু এই ফলে ভেতরে কিট আছে যা আমার ফেটে ঢুকে সব কিছু খাই তারপর আমরা ফাতলা থাকে মানে ফল খাওয়া থেকে আমরা কোনো উপকার পাই না খুব ভালো ফল সার খুব ভালো আছে মনে হয় শরীরে হবে কিন্তু ভিটামিন যা আছে ওই ঠিকঠাক সেটা খায় খুব সামান্য যাতে ওই গঙ্গায় অনেক মাছ থাকে কিন্তু সারা জীবনে গঙ্গা স্নান করে কিন্তু তাদের চেতনা তো তার ভক্ত হয় না সেই জন্য আমরা ভক্তদের বলি ও ফাঁকির মতো হারি নাম করো না একবার প্রবচনের মধ্যে বলেছেন যে ওই আমরা কৃষ্ণ বলতে হরে কৃষ্ণ বলবে না সেভাবে বলবে আমরা বলতে পারি কিন্তু সেটা শুধু সেই শব্দ তো শুধু জিবা থেকে আসে হৃদয় থেকে না আস্তন তো জিবা থেকে হয়নাস আনসারস্ট্যান্ডার্স Now, you're, now you have the human birth. So I mean that, like, Why don't you chant, Hare Krishna? Never mind about the parrot. You first you see yourself. No, Then I mean you I mean worry about, I mean about I mean the mean parrot. Why are you so worried about the parrot? You want to <laughs> chant the parrot and have him chant for you? <laughs> And That's why I'm saying, why are you so worried about others? First you get yourself, your own act together. It's nice to be concerned about others, but you know, what about yourself? Manusya, jana, vapaya, radha, krikshana, bhajiya, janiya, suniya, bhiya, You have the best chance, but not taking it seriously. If the golpa, I'd say, praupad, এবং ওই মন্দিরের গেইটে বাইর যাচ্ছিল এবং প্রতিদিন ভাবছিল যে হয়তো আমি ভিতরে যাবো দর্শনের জন্য তারপরে দর্শন করেন প্রতিদিন আমি আসি তো কালকে আমি যাব আর এই তো বলা আছে না যে যারা গঙ্গা নিকটে থাকে সেইরকম কখনোই গঙ্গা স্নান করে না লোকেরা অনেক দূর থেকেই গঙ্গা যায় গঙ্গা স্নান গঙ্গা ফাঁসে থাকে তারা নিজে ঘরে চুপ এলাই স্নান করো এই গঙ্গার এখানে আছে যেখানে যেখানোর সময় আমি গঙ্গা স্নান করতে পারি তো করে না এই জল ভালো গঙ্গা গঙ্গা জল থাকে হরে কৃষ্ণ ধন্যবাদ আসার জন্য সেলফোন হরে কৃষ্ণ তো এখন সকালে একই সংসারে ফিরে যাওয়া হয় সংসার অভিশ